তিন গাছি সোনালি চুলওয়ালা দানব অনেক অনেক বছর আগে একটা ছোট্ট শহরে এক গরিব চাষি দম্পতির ভাগ্য খুলে গেল তাদের একটি ছেলে হলো যার বাম কানের পেছনে রাজদণ্ডের চিহ্ন ছেলেটি মহান একজন মানুষ হবে এই ভবিষ্যৎবাণী করা হলো সে শুধু তার বাবা মা নয় বরং পুরো শহরের ভাগ্য বদলে দেবে সবাই এটাও বিশ্বাস করত যে সে বড় হলেই রাজকনার সাথে তার বিয়ে হবে তাদের এক হতেই হবে এটাই নাকি ভাগ্যে সেই দম্পতি অত্যন্ত খুশি হল বাচ্চাটার কথা শুনে রাজা পেজায় খেপে গেল একজন চাষির ছেলে কি করে তার মেয়েকে বিয়ে করবে একজন রাজকন্যাকে সে ধনী জমিদারের ছদ্মবেশ নিয়ে চাষির বাড়ি গেল সন্তান নেই তার এই মিথ্যে বলে দু বস্তা সোনার বদলে তাদের একমাত্র সন্তানকে তার হাতে তুলে দিতে বলল চাষি দম্পতি কিছুক্ষণ ভাবল তারপর সোনার বস্তা না নিয়েই তাদের ছেলেকে রাজাকে দিয়ে দিল তারা জানত যে তারা এতই গরিব যে ছেলেকে সব সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে না রাজা ছেলেটিকে নিয়ে একটি ঘোড়ার গাড়িতে রেখে দিল গাড়িটা শহর ছেড়ে চলে যাচ্ছিল সে ছেলেটিকে তার মেয়ের থেকে দূরে রাখতে চায় সেই ঝড়ে রাতে রাজা ভাবল নিউতিকে সে বদলে দিয়েছে কিন্তু আসলে তা হলো না রাজা চলে যাওয়ার পর একজন দয়ালু মানুষ বাচ্চাটাকে দেখতে পেল তার ও তার স্ত্রী কোনো সন্তান ছিল না তারা ছেলেটির নাম রাখল লিও আর নিজেদের সন্তানের মতো মানুষ করবে বলে ঠিক করল বহু বছর কেটে গেল আর লিও এখন বুদ্ধিমান এক যুবক। সেই যখন জঙ্গলের পথে যাচ্ছিল ক্ষমা করবেন ভাই আপনি কি হক্স শহরের রাস্তাটা বলতে পারবেন ও এই ব্যাপার বাদিকে যান ওই অদ্ভুত দেখতে গাছটা থেকে ওখানে আর তারপর না করে সম্ভব আমি ওকে দূরে দিয়েছিলাম ওর যখন বিবাহের বয়স হবে তখন না আমি ওকে কিছুতেই আমার মেয়েকে বিয়ে করতে দেব না এখন আমি কি করব দাঁড়াও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোনো যুবক আমাকে একটা জরুরি খবর পাঠাতে হবে রাজপ্রাসাদে আমার রানের কাছে তুমি কি আমাকে সাহায্য করবে এটা সত্যি খুব জরুরি আর চিঠিটা কিন্তু কোনো মতেই খুলবে না ও আমি বুঝে গেছি মহারাজ আমি খাম কিছুতেই খুলব না আমাকে এক্ষুনি যেতে হবে হুম দয়া করে যাও যত তাড়াতাড়ি যাবে তুমি তোমার নিয়তির সঙ্গে দেখা করতে পারবে লিও বেরিয়ে পড়ল জানতেই পারল না এই তার যাত্রা সবে শুরু ঘণ্টার পর ঘন্টা ঘোড়ায় চড়ে চলল আর মাত্র কয়েক মিনিটেই প্রাসাদে পৌঁছে যাবে এমন সময় একটা সাপ এসে ঘোড়ার সামনে দাঁড়াল বিলি, শান্ত আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বিলি থামো যতক্ষণে ঘোড়া থামলো, লিও গভীর জঙ্গলে ঢুকে পড়েছে প্রাসাদ থেকে অনেক দূরে ভাগ্য ভালো একটা ছোট্ট বাড়ি সে দেখতে পেল ঘোড়া থেকে নেমে কাঠের দরজায় কড়া নাড়ল নমস্কার আমার নাম হলো লিও আমি প্রাসাদে একটা জরুরি খবর দিতে যাচ্ছিলাম কিন্তু আমি না আমার পথ হারিয়ে ফেলেছি আজ রাতটা কি আমি এখানে থাকতে পারি বাহ চমৎকার বাড়ি তো আমাকে ঢুকতে দেবার জন্য ধন্যবাদ তুমি হয়তো জানো না যে আমি কে ও আমি জানি তুমি হলে জিঞ্জার শহরের লোকেরা সবাই তোমাকে খুব ভয় পায় বলে যে তুমি চুরি করো কিন্তু বজা হলো তারা এটা জানে না কোন বাড়িতে তুমি চুরি করছো তার কারণ আমি চুরি করিনি যা গিয়ে সে আমি যাই বলি না কেন লোকে আমার কথা বিশ্বাস করবে না হয়তো আমাকে এরকম দেখতে বলেই সবাই ভয় পায় देख मानुष भलि क्या सब कथा शनिनाथ तुम्हेंचित तुम्हें थकते दिल तई तो खूब ही महान क्ज जिंजर अबाक संगे भलो भाव कथा बो লিও খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গেল জিন্জারের অদ্ভুত লাগল যে সে একজন সাধারণ নাগরিককে রাজার সংবাদ পৌঁছতে বলা হয়েছে সে লিওর জ্যাকেটে চিঠিটা লক্ষ্য করেছিল উৎসুক হয়ে ওটা খুলে দেখবে ঠিক করলো। এই চিঠি বাহিনীকে এই মুহূর্তে অন্ধকূপে সারা জীবনের মতো বন্দি কর রাজা লিওর সাথে এরকম কেন করতে বলবে রাজা মানুষটা ভালো নয় লিওর এই পরিণতি হওয়া উচিত নয় জিন্জার চিঠিটা ছিঁড়ে ফেললো। একটা নতুন কাগজে আরেকটা চিঠি লিখল তারপর সেই খামে ভরে যথা স্থানে রেখে দিল পরের দিন লিও যখন প্রাসাদে পৌঁছলো চিঠি নিয়ে এই চিঠি বহনকারীর সঙ্গে রাজকন্যার বিবাহ দিতে হবে আমাকে কথা বলতে হবে। রাজকন্যা বেলাকে আনো? বেলা তোমার বাবা চান যে তুমি এই যুবককে বিয়ে করো তুমি কি রাজি নিয়তির খেলা এই রকম যে লিও আর বেলা একে অপরের দিকে তাকাতেই প্রেমে পড়ে গেল হ্যাঁ মা আমি এই বিয়েতে রাজি রানী খুব খুশি হল সেই দিনই তাদের বিয়ে হয়ে গেল লিও আর বেলাও খুব খুশি যখন রাজা ফিরে এলো সব দেখে সে প্রচন্ড ক্ষেপে গেল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে লিও এখন রাজপুত্র এখন আর রাজা তার জামাইকে অন্ধকূপে পাঠাতে পারবে না दिन गोनाली चूल के बाध्य करते কোন ক্ষতি হতে আমি দেব না কিছুতেই লিও বিদায় জানিয়ে দৈত্যের খোঁজে বেরিয়ে একটা বিরাট শহরের সামনে গিয়ে পৌঁছলো সে যখন ঢুকতে যাবে দাঁড় রক্ষী তাকে বাধা দিল ভেতরে ঢুকতে গেলে এই ধাঁধাটার উত্তর দিতে হবে আচ্ছা বলো আমাদের প্রভুর ফোয়ারা যেটা একসময় আমাদের সুরা দিত এখন আমাদের জল পর্যন্ত দেয় না কেন কিছুক্ষণ ভাবল আমি তোমাদের সমস্যার সমাধান জানি কিন্তু এখনই এই মুহূর্তে বলতে পারব না দেখো আমি এখানে একটা জরুরি কাজে এসেছি আর আমাকে বলা হয়েছে কেউ যদি আমাকে জোর করে কোনো প্রশ্নের উত্তর চায় আমার কাজ শেষ হবার আগে তাহলে সে ছাগল হয়ে যাবে বলো তুমি কি জানতে চাও কি একটা পোয়ার কথা বলছিলে আমায় না তারা তুমি হয় ফেরার পথে আমাকে উত্তরটা ঠিক মতন বলে যে ও সত্যি তুমি খুব দয়ালু অনেক ধন্যবাদ ভাই লিও এগিয়ে চললো আর আরেকটা শহরের সামনে পৌঁছলো একই উত্তর দিল আর রক্ষী তাকে ভেতরে ঢুকতে দিল যখন লিও ভাবছে এই অদ্ভুত ধাঁধার হাত থেকে বাঁচা গেল তখন এক মাঝির সঙ্গে দেখা হলো সেও তাকে একটা ধাঁধা জিজ্ঞেস করলো আমি তোমাকে ওই পারে ঠিক পৌঁছে দেবো কিন্তু এই উত্তরটা দাও তো আমি রোজ রোজ মানুষকে পারাপাড় করি তার এতটুকু কখনোই পরিবর্তন হয়নি আমি কি করে লিও দীর্ঘশ্বাস ছেড়ে ছাগলের কথা মাঝিকে বলল মাঝি স্বাভাবিকভাবেই ভাবেই ভাবল যে ছাগল হওয়ার থেকে মাঝি হয়ে থাকাটাই ভালো সে লিওকে ও পারে পৌঁছে দিয়ে বিদায় জানিয়ে চলে গেল অবশেষে লিও দৈত্যের গুহায় পৌঁছলো দেখলো বাইরে একজন গাছ থেকে আম আমার চেষ্টা করছে এই আম ধরবো না কথা দিচ্ছি কে তুমি এখানে কেন এসেছো? ও আমি ভেবেছি দৈত্য বোধে ফিরে এসেছে তুমি এখানে কেন এসেছো? দৈত্য হলো আপনার নাতি ওহ! दईत्य तीनटे सोनाली चूल राजक मुक्त कर তুমি একটা নিষ্পাপ ছেলে তোমার শ্বশুর চায় তোমাকে বিপদে ফেলতে তাই এইসব বলেছে আর এখানে তাই জন্যই তো এসে গেছে এবার আমি তোমার সঙ্গে কি করে লিও খুবই বুদ্ধিমান সে ভেবে সঙ্গে একটা চুক্তি করলো ঠাকুমাকে লিওকে বাঁচাতে হবে আর এবং মাঝির উত্তর বার করতে হবে। তার বদলে সে দৈত্যকে বলে দেবে না যে তার ঠাকুমা আম খেতে গেছিল তুমি দেখি খুব বুদ্ধিমান ঠিক আছে আমি রাজি দৈত্যের ঠাকুমা লিওকে একটা পিঁপড়ে বানিয়ে নিজের পকেটে রেখে দিল দৈত্য ফিরে এসে এত ক্লান্ত যে সে সোজা চলে গেল।। এটা কি কি করি আমি না একটা বিভৎস স্বপ্ন দেখলাম তাই ঘুম ভেঙে গেল আমার একটা ফোহারা ছিল যেখান থেকে সব সময় সুরা বের বেরোতো আর এখন সেখান থেকে জলও বেরোয় না दैत्य जन गुमा सोनी चूल टेने झड़े दिल की कत सोना बुजल ठीक तुम घूमो घूम तुम्हें चूल टन तुम्हें আর আমার চুল নেই যে তুমি কিন্তু সেটাও চায় কি করবি বলতো কোনো উপায় খুঁজে পাচ্ছে না নিজেকে বাঁচাবার জন্য কারণ ওর দাঁতটা হলো অভিশপ্ত ও যদি ওটা কারোর হাতে তুলে দেয় তাহলে ও মুক্তি পাবে घुम्मीबार ठाकुमा hmm, लियो के आरोप मानसे परिणत कर तीन गाची सोनाली चुल লিও তার মন বদলানোর আগেই তাকে বিদায় জানিয়ে সে চলে গেল তুমি কি উত্তরটা পেয়ে গেছো। অবশ্যই আমি জানি কিন্তু আগে আমাকে ওপারে পৌঁছে দাও আমি যেই ওপারে পৌঁছে যাব আমি তোমাকে উত্তর বলে দেব মাঝিকে যা বললো সে তাই করলো দ্বার কারোর হাতে তুলে দিলেই তুমি মুক্ত হয়ে যাবে বিদায় বন্ধু ফেরার পথে দ্বিতীয় সাথে দেখা শোনো বন্ধু গাছটার তলায় একটা ইঁদুর বাসা বেঁধেছে ঠিক সেই কারণেই সোনার আপেল আর ফলছে না খুশি হয়ে রক্ষী গাছের কাছে গিয়ে ইঁদুরটাকে তাড়িয়ে দিল আর ওমনি সোনার আপেল ফলতে শুরু করলো खुशी शहर लोकोर आगे मत आरा बह की सेहर लोके खुशी लियो के चार बस्ता सोना दिल लियोहार नहीं প্রাসাদের দিকে রওনা দিল যেই রাজা দেখল লিও সোনার বস্তা নিয়ে আসছে লোভে তার চোখ চকচক করে উঠল ওহ! হো আমার জামাই ফিরে এসেছে দেখছি তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল আচ্ছা বলতো এই সোনা তুমি কোথা থেকে পেলে লিও এখন জেনে গেছে যে রাজা কত বদমাস দৈত্যর কাছে যাবার পথে এক মাঝি আছে আপনাকে যেটা করতে হবে শুধু নৌকতে উঠে তার দাঁড়টা নিয়ে চটপট ওপারে যেতে হবে ওপারে গেলেই দেখবেন সোনার ক্ষেত আছে রাজা সঙ্গে সঙ্গে মাঝির কাছে গেল কোনো কিছুই না ভেবে মাঝির হাত থেকে দাঁড়টা নিয়ে নিল মাঝি আনন্দে নাচতে নাচতে রাজাকে ফেলে চলে গেল এর মধ্যে লিও তার আসল বাবা মায়ের খোঁজ পেল সেই চাসি দম্পতি আর যারা তাকে বড় করেছিল তাদের প্রাসাদে নিয়ে এল ভবিষ্যৎবাণী সত্য হলো লিও পুরো শহরের ভাগ্য ফিরিয়ে দিল আর সেই লোভী রাজা বলা হয় যে সে এখনো মানুষ পারাপার করে যাচ্ছে একা একা কারণ কেউ তার হাত থেকে এখনো দাঁড়টা নেয়নি